وإذا ثليت عليهم آياته زازتهم إيمانا وعلى ربهم يتوكلون الحمد لله رب العالمين ইসআল্লাহ আশা করছি আজকে আমাদের সুরাত শেষ অংশটুকুর তাফসিফ শেষ হয়ে যাবে ইনশাল এবং আগামী সপ্তাহ থেকে বেতফিক তাফসি শুরু হবে ইনশাআল্লাহ সুরাত শেষ হয়ে যাবে তবুকের যুদ্ধের কাহিনীও শেষ হয়ে যাবে আপনারা দেখতে পেয়েছেন এই সুরা বিরাট অংশ জুড়ে ইতিহাস যেটা ছিল মুসলিম বড় ধরনের পরীক্ষা অনেক পাশ করেছেন ফেল করেছেন মুনাফিকরা সেখানে পাশ কেটে তারা তাদের ইমানি দুর্বলতার পরিচয় দিয়ে ইমান থেকে অনেকে খারিজ হয়ে গেছে আল্লাহ রাবুল আলমিন যারা গিয়েছেন তাদের প্রশংসা করছেন যারা যায়নি তাদের তিরস্কার করছেন এবং সর্বশেষ সর্বশেষে নবীজি মোহাম্মদ সাল্লাম তিনি কেমন মানুষ কিভাবে তিনি তাদের কল্যাণ চান কিভাবে এমন কল্যাণকামী মানুষকে তারা অবজ্ঞা করে তাঁর কথা মানে না তাঁর সঙ্গে দুশ্মনি করে আর যে আল্লাহ রবুল্লা আলম তাদেরকে জান্নাতের পথে ডাকেন আর কিভাবে মানুষ এই জান্নাতের পথে যাব না বলে অন্যদিকে চলে যায় কত ক্ষতিগ্রস্ত হয়ে যায় এই কথাগুলোই আজকের সর্বমত আল্লাহ আছে এবং তাদের আশেপাশে যে সমস্ত পল্লীর তাদের কোন রকমই ঠিক নয় নবী করিম সাল্ল আলাম দিকে যুদ্ধ জেহাদের রওনা হয়ে গেলে আর তার সঙ্গে যাওয়ার জন্য আহ্বান করলে ডাক দিলে তারা তার সঙ্গে যাবে না এটা কখনোই অ্যাকসেপ্ট করা যায় না তিনি ডাক দিলে অবশ্যই যাওয়া উচিত তারা নিজেদের ব্যাপারে নিজেদের নফসের ব্যাপারে এত গুরুত্ব নবী করিম সালামকে দুশ্মনের মুখে ঠেলে দিতে চায় তার জন্য তাদের কোন দরদ নাই কেমন মানুষ আপনি বলেন তো আল্লাহ তালা আমাদেরকে এই পরীক্ষায় ফেলেন নাই যে রসুল্লা সাল্লি সালাম যদি এই জমানায় আসতেন আমাদেরকে ডাক দিতেন তাহলে আমরা কোন পর্যায়ে পড়তাম হ্যাঁ আর কেমন মানুষ তিনি এই মানুষের কথা এই মানুষের পিছনে না চলা এটা কি করে সম্ভব মানুষ এত দুর্ভাগা হতে পারে তে ওনার জন্য জান দিয়ে ফেলতে যেভাবে আবুকার সিদ্দিক রাজি আল্লাহ আনহ অন্য সাহাবিরা যেভাবে করেছেন এটাই তো হওয়া উচিত কিভাবে মুসলিম নামধাই লোকেরা মুনাফিকের দিকে চলে যায় এমন সুন্দর সোনার মানুষকে তারা কষ্ট দেয় তাঁর কথা শুনে না তার সঙ্গে দুশ্মনী করে ওনার সঙ্গে যাওয়ার মধ্যে যে কি ফায়দা ওনার কথা শোনার মধ্যে ওনার সঙ্গে অভিযানে যাওয়ার মধ্যে এটা হচ্ছে এই যে তারা যখন এই পথে ওনার সঙ্গে চলতে গেলে তবুকে যেতে কষ্ট হয়েছে এই জার্নির মধ্যে যাত্রার মধ্যে যদি তাদের কোন পিপাসা লেগে পিপাসায় কষ্ট পেত কেউ যদি অসম্ভব ক্লান্ত হয়ে পড়ে যদি খুদার কষ্ট হয় সব আল্লাহর পথে হয় এর পুরস্কার কি আল্লাহ আর এমন কোন জায়গায় তারা পদার্পন করে এমন কোন জায়গায় তারা অবতরণ করে যে জায়গায় অবতরণ করলে কাফেরদের মনে কষ্ট দুঃখ খুব বেড়ে যায় অর্থাৎ কাফিরদের মোকাবিলা করার জন্য কোনো জায়গায় তারা যদি শিবির স্থাপন করেন সেখানে তারা যাত্রা যাত্রাবিরতি করেন বা সেখানে তারা থেমে যান দুশ্মনের মোকাবিলার জন্য প্রস্তুতি নেন যেটা শুনলে দেখলে দুশ্মনদের মনে খুব কষ্ট লাগে এইরকম কোনো কাজে যদি কোনো মুসলিম শরিক হয় এরকম কোন অভিযানে যারাই শরিক হয়ে যায় তাদের প্রত্যেকটি কাজের বিনিময় আল্লাহর কাছে কি পাবে তাহলে আল্লাহর এই কাজে আল্লাহ তাদের জন্য লিখে দেবেন আল্লাহ পক্ষ থেকে লিখে দেওয়া হবে আমল হিসাবে তাদের নেত সুবর্ণ সুযোগ কিভাবে তারা মিস করতে পারে কোনো ভালো মুসলিম তা মিস করতে পারে না নবী করি ইমসালামের সঙ্গ দেওয়া থেকে যারা এইভাবেই নেক কর্মে সক্রিয় এইরকম নেকের কোন নেকি কি আল্লাহতালা কখনো বরবাদ করে দিবেন না হারিয়ে ফেলবেন না তাদের প্রত্যেকটি নেকি কি আল্লাহ তালা সাংঘাতিকভাবে সংরক্ষণ করে রাখবেন দিনের কাজে সময় দেওয়া দিনের কাজে কোরবানি করা দিনের কাজে যানমাল খরচ করা কঠিন মুহূর্তেও টিকে থাকা দুঃশ্মনের মোকাবিলা পেছনে চলে না দেওয়া এই কাজগুলো আল্লাহ তালা কাছে সাংঘাতিকভাবে অ্যাপ্রিসিয়েটেড হয়ে যায় এই কাজে তারা যখন যোগ দেয় এবং সেখানে তারা অল্প খরচ করুক আর বেশি খরচ করুক আল্লাহ রাস্তা যখন মাল খরচ করে এবং এক একটি প্রান্তর যখন পাড়ি দেয় জমিন যখন সফর করে করে শেষ করে গন্তব্যস্থলের দিকে যাওয়ার পথে এক একটি মঞ্জিল যখন তারা পাড়ি দেয় এই পথ যাত্রা এই টাকা পয়সা খরচ জন্য কি পুরস্কার একদম আল্লাহর কাছে সমস্ত কোরবানি তাদের লিখে রাখা হচ্ছে যাতে করে আল্লাহ তারা তাদেরকে যে কাজ করেছে তারা যে সুন্দর কাজগুলো করেছেন আমল করেছেন সেগুলো চমৎকার যারা কখনো দ্বিধাদ্বন্দ্বে ভোগেনি নবী করিম সাল ডাক দিয়েছেন যান মাল নিয়ে তারা ওনার সঙ্গে সঙ্গে সঙ্গ দিয়েছেন তারা অত্যন্ত সৌভাগ্যবান এই যে তারা আল্লাহ রাস্তা এইভাবে গিয়েছেন অনেক দূরে গিয়েছেন তাবুক ছিল অনেক দূরে বদর অহত খন্দক তো কাছে ছিল অনেক দূরে ছিল কয়েক মাইল তো এই বিষয়ে যত দূরে যায় যত কষ্ট হয় যত পরিশ্রম হয় যত টাকা খরচ হয় শারীরিক পরিশ্রম হয় সবগুলো বিনিময়ে আল্লাহ রবুল্লা আলমিন অনেক বড় পুরস্কার দান করেন এবং সবচেয়ে বড় পুরস্কার পেয়েছেন সেই যুদ্ধে আমিরুল মিন ওসমান ইবন আসান রাজি আল্লাহ নবী করি ইম সাল আলী তিনি সবাইকে ডাকলেন দিনের বেলায় ঘোষণা দেওয়ার জন্য মেম্বারে উঠলেন সমস্ত শাহাবাদের জমায়েত হয়ে গেল ফহাসা আলা অবসরা এই বাহিনী তৈরি করার জন্য জান মাল রসদপত্র পত্র ঘোড়া উট এগুলো দেওয়ার জন্য তিনি সাহাবাদেরকে অনুরোধ করলেন এবং আবেদন করলেন আপিল করলেন তখন ওসমান রাজি আল্লাহ আনহু করলেন যে তিনি একশো উটের বাহিনী সাজিয়ে দেবেন খুশি হলেন তারপরে আবার বলেন আরো কে দেবে কত আরো দাও তোমরা আরো দাও আরো লাগবে অনেক লম্বা সফর ওসমান্লাদি আল্লাহ নবী করিম সাল্লাম আরো কন্টিনিউ করার জন্য আরো একশো একদম সালিয়া দিতে হবে আরো দা আরো দা মাঝে মাঝে আপনাদের কাছে মসজিদের জন্য চাইলে আপনার মন খারাপ করেন মাথা নিচের দিকে দিয়ে ফেলেন কতক্ষণ শ্বাস করবে আল্লাহ জানে তো নবী করিম আবার চাইলে আবার চার পরে তাহলে আরো একশো উঠ দেব সব সাজিয়ে দেবী করিম সাল হাদিস রেওয়াত করেছেন তিনি বলেন রসুল সালি সাল্লাম কিয় হা কাদা ইউ হে কুহা মা আল্লাহ মা আমিলা আল্লাহ অসুবিধা থাকলো না আল্লাহর আসা তিনি এমন দেওয়া দিয়েছেন আল্লাহর কাছে আমন কবুল হওয়া হয়েছে যে আখেরাতে ওনার আর কোনো চিন্তা থাকলো না দেওয়ার মধ্যে দিনের জন্য দেওয়ার মধ্যে খরচ করার মধ্যে এত স্বভাব অন্য রেওয়াইতে এসছে ওসমান রাজি আল্লাহ আনহু অনেকগুলো মানে একটা বড় ব্যাগ ভর্তি করে স্বর্ণ নিয়ে এসেছেন হজরান নবী করিম সাল্লা সালামের কাপড়ের মধ্যে এভাবে করে ধরা আছে এরকম করে যারা স্বর্ণ দিচ্ছে তিনি এভাবে ধরলেন ওসমান রাতি এরকম করে থলিয়া বস্তা ঢেলে দিলেন স্বর্ণ মুদ্রা এটা দেখার পরে রসল সাল্লাই ইউকালিবাহিআ এত সোনার এগুলাকে তিনি নিজের হাতে উল্টাই দেখতেছেন হরে কতগুলো দিয়েছে মাসাল আল্লাহ কত চকচকে সোনা দেখে তিনি এত খুশি যে এইভাবে মানুষ আল্লাহ রাস্তায় দান করতে পারে তখন বললেন মা দর ইবন আসান মা আমা দুহা মিরারান আজকের থেকে ওসমানের আমল কি হচ্ছে তার কোন চিন্তার কোন কারণ থাকবে না তিনি এমন দেওয়া দিয়েছেন আল্লাহ রাস্তায় এটা হলো আর্থিক ভাবে কাতাদ দিনের কাজে কষ্ট করে পরিশ্রম করে যখন মানুষ দূরে চলে যায় নিজের ঘর সংসারকে ছেড়ে দান মাল নিয়ে আল্লাহর আস্তায় কোরবানি করার জন্য দূরে দূরে চলে যায় আহাল পরিবার থেকে যত দূরে যায় তত তারা আল্লাহর কাছে পৌঁছে যায় দিনের জন্য এই পরিশ্রম করে হ্যাঁ যারা দিনের কাজের জন্য বেরিয়ে যায় তাদের জন্য আল্লাহর কাছ থেকে এত পুরস্কার এরপরে আসলো যে এখন এই কথা শুনে ওই সময় আবার আগামীতে সাহাবিরা যদি সবাই চলে যায় কেউ থাকে না তাহলে উপায় কি হবে সবাই যদি কোনো জায়গায় গিয়ে শহীদ হয়ে যায় তাহলে তো আরেক মুশকিল এই জন্য তিনি কিছু লোককে এলেম শিখার জন্য পেছনে থাকতে বললেন ও মাল মে নালিয়া কুল ফির হিদ্দিন হুম ইদার যুম ইহারুন মোমিন রা জেন সবাই বার একসঙ্গে বেড়া হয়ে যায় কোনোদিকে যুদ্ধ জেহাদ বা দিনের কাজের জন্য এক দেশ থেকে আরেক দেশে সবাই জন্য আবার না চলে যায় কিছু লোক কেন থাকবে না ফালা না ছোট ছোট একটি অংশ উম যেখানে যে হালতে থাকে তাদের মধ্যে থেকে একটা ছোট্ট অংশকে অবশ্যই বের করতে হবে যারা দিনের আলেম শিখবে বড় বড় আলেম হবে কোরআন হাজিফি বিশেষজ্ঞ হবে ফতুয়া ফেক এ সমস্ত জ্ঞান অর্জন করবে তাফসির হাদিজাতে তারা এই পরবর্তী পর্যায়ে তাদের কমের কাছে যখন আসবে তাদেরকে তারা দিনের কথা শোনাবে তাদেরকে তারা দিনের নসিহাত করবে দিনের তালিম দেবে আশা করা যায় তাদের কম তাদের থেকে নসিহাত শিখে সতর্ক হবে আল্লাহ দিকে এগিয়ে আসবে এই আয়াতের মধ্যে প্রত্যেকটি যুগে যুগে প্রত্যেক দেশে প্রত্যেক অঞ্চলে প্রত্যেক জাতির মধ্যে মুসলমানদের একটা অংশ দিন এলেম শিখার জন্য প্রচেষ্টা চালাতে হবে ভালো আলেম হওয়া লাগবে কোন দেশে যদি ভালো আলেম না থাকে তাহলে লোকেরা বিভিন্ন জটিল প্রশ্ন নিয়ে কার কাছে যাবে সবাই যদি অল্প একটু শিখে এই জন্য এলেমকে দুই ভাগে ভাগ করা হয়েছে শিকার কাজ একটা হচ্ছে ফরদু আইন আর একটা হচ্ছে ফরদু কি আর অর্থ কি এটা কোনোদিন আলোচনা করেছিলাম আইন কি জিনিস তার আলোচনা হয়েছে নাকি করি নাই করি নাই আচ্ছা ফর আইন একটা জিনিস ফর দ্য একটা জিনিস প্রথমত একটা হাদিসের দিকে আমরা আসি তলাবুল আইমে ফর আলা আল্লাহ মুসলিম এই হাদিসটা শুনছেন তো আবার ওয়া মুসলিমা শুনছেন নাকিমা কেউ কেউ অ্যাড করেছেন এই রেওয়ায়াত সহি প্রত্যেক মুসলিমের উপরে দিনের এলেম অর্জন করা মুসলিম বলতে নারী পুরুষ উভয়কেই ইনক্লুড করা হয়েছে এখন প্রত্যেক মুসলিমের উপর কতটুকু জ্ঞান অর্জন করা ফরাজের হওয়া লাগবে মুফতি হওয়া লাগবে তাহলে এই এইজন্য দুই ভাগ করা হয়েছে জন্য দ্য আইন যারা বিশেষজ্ঞ হবেন অনেক জানবেন তাদের ওই লেভেলটা হচ্ছে ফর দ্য লেভেল আইন আইন শব্দের কি আমরা মনে করছি গাইন এই এক আইন আছে আইনের অনেক অর্থ আছে আইন মানে ব্যক্তি প্রত্যেকটি ব্যক্তির উপরে যেটা ফরস নামাজ পড়তে হবে কি কাজ করে নামাজ ভেঙ্গে গায়ে যায় নাপাক হয়ে যায় কেমনে নাপাকি পাকি কেমনে দূর করতে হয় এগুলো সবার শিখতে হবে না বড় শিক্ষিত কম শিক্ষিত লেখাপড়া মাদ্রাসা স্কুলে মোটে যান নাই তাদেরকেও এটা শেখা ফরজ এটা হলো ফরস আইন এই আল এম কেউ যদি মিস করে কবরে গেলে জিজ্ঞাসা করলে যদি আপনি তুমি কি জানতে যে এইরকম ব্যবসা করা হারান আমি তো জীবনে এটা শুনি নাই জানতেও পারি নাই তো না জানার কারণে কি আল্লাহ ছেড়ে দেবেন না তো এইটা জানাও ফরজ তলা বলে আলম এ ফরি জন্য এটা জানতে হবে এরপরে কোনো কোন পর্যায়ে আইনের জ্ঞান বাড়তে থাকি যেমন আপনি ধনী ছিলেন না জাকাত আপনার জাকাতের শিখলেও চলবে যে পয়সা হয়ে গেল জাকাত কতটুকু আপনার কাছে পাঁচশো টাকার বেশি নাই পাঁচশো পাউন্ডের বেশি নাই হজ ফরজ হবে না কত হলে ফরজ হবে পাঁচ হাজার পাউন্ড থাকা লাগবে এই জমানায় যখন আপনার এই টাকা হয়ে গেল পাঁচ হাজার পাউন্ড হজ ফরজ হয়ে গেছে এখন এইটা শিখা হজ কেমন করতে হবে হজ করার জ্ঞান অর্জন করা এটা আপনার জন্য ফরজ হয়ে গেছে আবার ব্যবধান আছে আপনি ব্যবসা বাণিজ্য তাহলে আপনি কিতাবেন ব্যবসা বাণিজ্যের সংক্রান্ত পড়েন নাই চলবে অসুবিধা নেই গুণ হবে না কিন্তু ব্যবসা করতে গিয়েছেন তখন মামলা বুয়ু ও বেচা জন্য যে কিছু বিষয় আছে শরীয়ত মতো এটা জানা আপনার জন্য কি এখন আমরা তারা ব্যবসায়ী আছেন কয়েকজন ব্যবসা সংক্রান্ত শিখে ব্যবসায় হাত দিয়েছি বলেন না শিখেই তো ব্যবসা করছি এই অনেক ভুল করে ফেলে যেমন আপনার টাকা কম আর কিছু লাগবে না আচ্ছা দিয়ে দেব না কিছু কিছু দিয়ে দিলেন এই কিছু দিয়ে দেওয়া কি হয়ে গেল এটা হারাম শুধু হয়ে গেল আপনি তার টাকাটাকে ইনভেস্টমেন্টের আকারে ঢুকাতে হবে একটা ফর্মুলা আছে ফর্মুলার ভিতরে ফেলতে হবে লাভ ক্ষতি জিম্মদারি সেই পার্ব নাই সুদ হবে না হালাল হবে সুদ হয়ে যাবে এগুলো শিখতে হবে এ হলো এক্সাম্পল ফরজে আইনটাও কিভাবে পর্যায়ক্রমে কিছু কিছু বেড়ে যায় অবস্থা অনুযায়ী পরিমাণ বাড়ে তার উপর হলো ফরজে কেফা যে উম্মতের ভিতরে একটা গ্রুপ অফ আলেম যদি থাকে প্রত্যেকটি এলাকায় কোন এলাকায় শতকরা কয়জন হওয়া লাগবে এইভাবে যায়নি কিন্তু মোটামুটি নিজস্ব এরিয়ার ভিতরে অন্তত ওই দেশে ওই অঞ্চলে ওই লোকালিটিতে এরকম আলেম থাকা লাগবে এরকম আলেম তৈরি করা উম্মতের জন্য ফরজ কেফায়া কেউ যদি এরকম আলেম না হয় আলেম হওয়ার জন্য নিজের ছেলে না দেয় আলেম হওয়ার জন্য মাদ্রাসা করতে পয়সা করি না দেয় যে জন্য কোন আলমই হল না ওই এলাকায় এরকম কোন আলম পাওয়া গেল না মাসালামোকরা রাস্তা রাস্তায় ঘুরে সঠিক উত্তর পাওয়া যাচ্ছে না তাহলে ওই এলাকায় সমস্ত উন্মত গুণাগর হয়ে যাবে যেন সবাই গুণাগর হয়ে যাবে আর এইরকম আলেম তৈরি করে রেখে দিতে হবে এই আলেমগুলো হচ্ছেন আল ওলামা উসাতুল এই আলেমরা হচ্ছেন নবীর নবীদের উত্তরাধিকারী যে ব্যক্তি এই নবীদের রেখে যাওয়া এলম সংগ্রহ করে হাসিল করে সে ব্যক্তি বড়ই সৌভাগ্যের অধিকারী হয়ে যায় তাহলে এইরকম উন্মতের একটা বড় অংশকে ওলামা হিসাবে দায়িত্ব পালন করার জন্য এই দিনের এলিমের বিশেষজ্ঞ হওয়ার জন্য এই আয়াতে ফর্জ কেফায়া দায়িত্ব করে দিয়েছে এই জন্য আমাদের দরকার প্রত্যেকটি এলাকায় প্রত্যেকটি দেশে প্রত্যেকটি এখানে নিজেদের থেকে আলেম তৈরি করার জন্য আমাদের কিছু লোকের দায়িত্ব দরকার নিজেরা কেউ ছেলেকে আলেম বানাবো বাকিরা মাদ্রাসা তৈরি করার জন্য পরিচালনা করার জন্য অর্থনৈতিক সাহায্য করব। এই জন্য কো অপারেশন করা উন্নতের জন্য ফর্জে কেফায়া হয়ে যায় এই একটা জিনিস যে যুদ্ধ জেহাজে যখন যাবা সবাই জোর দিও না কিছু লোককে এলেম শিখার জন্য তোমরা দিও তারা যেন বাকিদেরকে তারা যখন যুদ্ধ জেহাদ করে বিভিন্ন সংগ্রাম করে চলে আসে এলেম শিখতে পারে এই ব্যবস্থা তোমাদের সমাজে রাখতে হবে এখানে বলা হচ্ছে আর যুদ্ধ করতে গেলে তোমরা যখন যুদ্ধ করবে তখন শক্তভাবে মোকাবেলা করবে এখন যুদ্ধের ময়দানে গিয়ে যদি এখন সৈন্য আরেকজনকে লড়াই সামনে গিয়ে বলে আমার তো ভয় লাগে করুণা করে আছে নাকি করুণা প্রদর্শন করার কোন সুযোগ নেই দুঃশনের সঙ্গে মোকাবিলা দুশ্মন তোমাকে মারবে তুমি দুশ্মনকে মারবে এর নামই তো হলো যুদ্ধ তো এই সময় তোমাদের কারো যেন কোনো ইত্যতা সৃষ্টি না হয়ে যায় যুদ্ধের ময়দানি। বিজয় লাভ করার জন্য দুশ্মনের মোকাবিলা শক্ত অবস্থানে থাকতে হবে আর জেনে নাও যে আল্লাহ তালা মোত্তাকিদের সঙ্গে আছেন তোমাদের সঙ্গে আল্লাহ থাকবেন যদি তোমাদের ভিতরে তাকুয়া থাকে আর তোমাদের ভিতরে যদি তাকুয়া না থাকে খালি যুদ্ধ করতে যাও তাকুয়া ছাড়া এই যুদ্ধে আল্লাহ তোমাদের সঙ্গে থাকবেন না তাহলে যুদ্ধ করতে গেলেও সেখানে আবার তাকুয়া আল্লাহর বিধান বাইরে কোন কিছু যেন না করে এরপরে আসলো মোনাফিকদের কথা এই মুনাফিকদের অবস্থা হচ্ছে যখন তবু থেকে তারা ফেরত আসলো তারা তো ধরা পড়ে গেল কারা কারা মুনাফিক পরিচয় ক্লিয়ার হয়ে গেল এখনো তবে নবী করিমসালাম তাদেরকে ডিক্লেয়ার করে দিন এগুলো সব মুনাফিক এগুলো আলাদা করে দাও এগুলা মুসলিম না এটা তিনি ঘোষণা করেননি কারণ তারা মৌখিকভাবে দাবি করেছে তারা কি মুসলিম আর কাজে তারা মুনাফিক লুকিয়ে লুকিয়ে করে মুনাফিকে ইসলামী নেতৃত্ব তাদেরকে মুনাফিক হিসেবে করার কথা নয় তো তারপরে তাদের পরিচয়কে এমন ভাবে আল্লাহ তালা তুলে দিয়েছেন নাম ধরে ধরে না বললেও তাদের খাসলতগুলো তাদের বিভিন্ন অপকর্মগুলোকে তুলে ধরেছেন যাতে করে মুসলমানরা তাদের ব্যাপারে অন্তত সতর্ক থাকে কারণ মুনাফেকদের মাধ্যমে দুঃস্মন কি করবে ষড়যন্ত্র পাকাবে ক্ষতি করবে সেই জন্য আল্লাহ কন্টিনিউ করছে আজকে কিছু আসছে কালকে কিছু আসবে আবার আরেকটা আরেক সময় সকালে আসছে বিকালে আরেক ওহি আসছে কোন তখন ওহি নাজির হয় তাদের মধ্যে মুনাফিকরা বলা বলি করে এই যে নতুন ওহিনাদিন হয়েছে এখন কার কার তোমাদের ইমান বাড়ছে নতুন ওহির কারণে বলো দেখি যোগ করে দেখছেন উপহাস করে বিদ্রুপ করে অথবা কোন মোমিনদের কে গিয়ে মাঝে মধ্যে খোঁচা দিয়ে কথা বলে তোমার ইমান কদুর বাড়লো এখন এই যে নতুন ওহি আসছে ঠিকই যারা ইমানদার প্রত্যেকবার যখন ওহিয়া আসে যখনই আল্লা কাছে কিছু নাজিল হয়ে যায় এটা তাদের ইমান বাড়িয়ে দেয় নহতুন নতুন ওহি হোক আগের নাজিল হতে কোরআন হোক ও ই তুলে থুম ইমানা যখনই তাদের সামনে কোন আয়াতলাগাত করা হয় তাদের ইমান বেড়ে যায় এটাই হওয়ার কথা এটা ইমানের লক্ষণ এই জন্য আমরা তখন করে ইসলামিক মাহাতিলে বসি আমাদের মনের মধ্যে যজ্বা আসে আমাদের মধ্যে শওক যাওক পয়দা হয় দিনের দিকে এগিয়ে আসার জন্য হিম্মত পায়দা হয় আর যে ঘন্টা খানিক শুনলো দেড় ঘন্টা শুনলো কোনো খবর নাই তাহলে ইমান বাড়লো না কমলো এই বা চার কমে তাদের মোটামুটি ইমান আছে ঠিক মতো তাদের ইমানটা ওই জায়গায় বসে থাকার কথা না ওই সময় ইমান অবশ্যই কি করতে হবে হবে মনের ভিতরে বাড়বে আবেগ বাড়বে ইমোশন বাড়বে ওয়াহিয়াস্টাবে সেরুন আর তারা অত্যন্ত আনন্দিত হয় সুসংবাদ পেয়ে যে এক একটি আয়াতে তাদের জন্য অনেক সুন্দর সুন্দর খবর আছে আর মনাফিকদের মন খারাপ হয়ে যায় তাদের ব্যাপারে অনেক দুঃসংবাদ আছে আর মোত্তাকি মোহামের বিপরীত যারা আছে মনাফিক প্রকৃতির যাদের অন্তরে রোগ আছে মোনাফিকদের রোগ কোন জায়গায় অন্তরের ভিতরে দিল্লির ভিতরে রোগ তাদের অবস্থা কি ফেজা দা থেসান ইলারেজে তাদেরও কিছু বাড়ে কোনটা নাপাকি যা ছিল আরো বাড়ে বাড়তে থাকে নতুন করে করে আরো উপর দিকে যায় তাদের নাপাকি নিফাক আরো বেড়ে যায় ওয়া তু আহম ক্যা ফেরুন বাড়তে বাড়তে হয়তো শুরুতে একটু সুবিধাবাদ জিন্দাবাদ ছিল কিছু ইসলাম কিছু কুফর এরকম কিছু নামাজও পড়ে মাঝে আবার কাফের সঙ্গে যোগাযোগ করে এরকম করতে করতে বাড়তে বাড়তে এক পর্যায়ে যখন তাদের মৃত্যুর সময় হয় পুরো কাফের হয়ে মৃত্যু বরণ করে এরকম মুসলিম উম্মার ভিতরে আজকালকার জামানা পাওয়া যাবে কিনা আছে কিছু আছে যে না আমি এত কড়া মুসলিমও না আমি মোটামুটি একরকম আছি আরকি একটু সুবিধা বা না আমি এত কড়া মুসলিম না আমি খুব উদার মুসলিম আমি সব সঙ্গে নিজেকে খাপ খুয়াইতে পারি এইরকম কিছু লোকের ধারণা কিন্তু এইরকম করতে করতে লোকটা যদি করতেই থাকে তাহলে তার পরিণতি কি কালিমাতুল ইমান নিয়ে পড়তে পারবে না কুফুরের কালিমা নিয়ে মরবে তার কপালে ইমানের মৃত্যু হবে না কুফুরের মৃত্যু কাজে সুবিধাবাদ জিন্দাবাদ করে ইসলামের মধ্যে টিকে থাকা যায় না এই মুনাফিক প্রকৃতির লোকগুলো তারা কি দেখেনা যে প্রত্যেকটি বছর তাদেরকে একবার দুইবার করে পরীক্ষা করা হয় তারপরেও তারা তবা করে না এবং শিক্ষা গ্রহণ করে না প্রত্যেকবার যখন একটা ঘটনা ঘটে কোনোবার বদার হয়েছে ওহত হয়েছে খন্দক হয়েছে তাবুক হয়েছে অনেকগুলো হয়েছে এইগুলোর মধ্যে যাওয়ার ক্ষেত্রেই তো তারা মুনাফিকি করে প্রত্যেকবার আল্লাহ তালা তাদেরকে চান্স দেন আগেরবার বার করেছে পরের বার অন্তত রিয়েলাইজেশন হয় কিনা আত্মসমালোচনা হয় কিনা ঠিক আছে এবার যায় আমি সিনসিয়ারলি আল্লাহর রাস্তায় যানমাল কোরবান করি তাও করে না এরা কোন তাও করে না শিক্ষাও গ্রহণ করে না তারা তাদের সুবিধা বাদের তরিকার মধ্যে থাকতে চায়। ইলা বাদ আবার আসছে যখনই কোন সুরা নাজির হয় নতুন করে কোন আয়াত নাজিল হয়ে যায় একে অপরের দিকে দেখে এরকম করে দেখে তার সেই কি এরকম করে ফিল করে তার ফিলিং কি তোমার কেমন লাগলো কোন রকমে ইশারায় কথাবার্তা বলে নিজেরা নিজেরা আর বাকিরা তাদের চারাদিকে তাকিয়ে যদি তার লাইনের হয় তাহলে তো চোখের কিছু বিনিময় করে আর অন্যরা যদি হয় তাহলে লুকানোর চেষ্টা করে শেষ পর্যন্ত সরাফু উঠে চলে যায় কোন আগ্রহ থাকলো না এটা আমল করার এইভাবে উঠে চলে গেল চলে গেল ঢুকলো ঢুকল এর কোন চলে গেল সে শুনে কোনো লাভ তার সারা ফল কুলু বাহুম বেআ এই যে তারা দিল বক্র করে শক্ত করে ঢুকতে দিল না উঠে চলে গেল এক পর্যায়ে আল্লাহ তালা তাদের দিলকে কোরআন থেকে সরিয়ে দিলেন মানুষ যখন কোরআন থেকে সরে যায় ইসলাম থেকে সরে যায় আল্লাহ তালা তার দিলকে ইসলাম থেকে আরো সরিয়ে দেন যত সীমালঘন করবে তত সে ইসলাম থেকে আরো দূরে যাবে আল্লাহর আজাবে দিকে আরো দ্রুত গতিতে যাবে তাহলে এখানে যে ব্যক্তি আল্লাহর দিনের কাছে দিকে এগিয়ে আসে আল্লাহ আল্লাহতালা কি করেন তার দিকে আরো এগিয়ে আসেন হাদিস কি আসছে যে ব্যক্তি দিনের দিকে আসতে চায় এক বিগত আল্লাহ কদ্দুর আসেন তার কাছে এক হাত যে এক হাত আসে আল্লাহ এক গ তার দিকে যান যে হেঁটে আসে আল্লাহ তার দিকে দৌড়ে যান তা আমি যদি আল্লাহর দিনের দিকে যাই আল্লাহ আমাকে দিনটা আরো বেশি করে দিবেন। আর আমি যদি উল্টা দিকে যাই দিনকে ঘৃণা করি অপছন্দ করি দিন থেকে সরে যাই আল্লাহ দিনকে আরো সরিয়ে নেবেন আমার কাছ থেকে এটা এর আলোকে বলেছেন মিন অভিশাপ এই জন্য আউল হাসানা তা আতি হাসানা একটি নেকর্ম নেক কর্ম নিয়ে আসে আপনার কাছে একটা নেক কাজ করেছেন আরো নেক কাজ সেটা জোগাড় করে নিয়ে আসে আপনার জন্যে আর সাই তা সাইয়া আর গুণা করলেন এই গুণা আরেকটা গুনাকে জোগাড় করে তাহলে যখনই আমরা নেকির কাজে যাই আশা করতে পারি আল্লাহ তালা আমাকে নেকৃ কাজে সুযোগ দিবেন। আর যখন গুণার দিকে চলে যায় সতর্ক না হলে আল্লাহ আমাদের প্রতি হেফাজত না করেন এই গুণা আরেকটা গুণার দিকে আমাকে টেনে নিয়ে যাবে মদ খাওয়ার প্র্যাকটিস করেছে মদ তাকে জেনার দিকে নিয়ে যাবে জেনার প্র্যাকটিস করেছে জেনা তাকে মদের দিকে নিয়ে যাবে এইভাবে করে একটা আরেকটাকে টানে এইভাবে তারা জেনে শুনে এত বড় নিয়ামত নবী করিম বসে আছেন আসল এরা অত্যন্ত দুর্ভাগা কৌম যারা বুঝতেই চায় না বুঝার কোন চেষ্টা তারা করে না অত্যন্ত অবুজ মনে হয় তারা বুঝার চেষ্টা করে না যে ব্যক্তি বুঝতে চায় আল্লাহ তাকে আর যে বুঝতে চায় না তাকে আল্লাহ বুঝতে দেবেন না তাকে আল্লাহ দিনের সমাজ দান করেন সে অ্যাপ্রিস্ট করে প্রতিটি কথা তার কাছে অত্যন্ত যুক্তিসঙ্গত মনে হয় তার দিলের ভিতরে ঢুকি যায় সে হোল হাটের গ্রহণ করে তো এই হলো সুরার কথা কোরআনের কথা আয়াতের কথা নাদিল হলে আর মানুষটা কেমন সে মানুষটা কোন মানুষ নবী মুহাম্মদ এই নবীর সঙ্গে তোমরা দূরত্ব বজায় রাখো এই নবীর সঙ্গে তোমরা এরকম আচরণ করো কেমন নবী তোমরা চিন্নচ্ছ লুমা জোনালাই আজি জুন আল হেমা নিম হারি সুন আলৈকুমুনা হে মানুষ লাকাত কাছে নিশ্চয় এসেছে রাসুল এমন একজন রাসুল মিন যিনি তোমাদের মধ্য থেকে এসেছেন উনি আরেক দেশ থেকে আসেননি অন্য ভাষাভাষী না অন্য জাতির নাহি আরব লোকজন তোমাদের মধ্য থেকে এসেছে যে কাজে তোমাদের কষ্ট হয় তোমাদের কোনো বিষয় কষ্ট হয়ে গেলে সে বিষয়ে উনি সাংঘাতিকভাবে ফিল করেন অত্যন্ত দরদি মনোভাবে তোমাদের জন্য কিসে তোমাদের কল্যাণ হবে যার ব্যাপারে তিনি সবসময় উদ্গ্রীব থাকেন আর কিসে তোমাদের ক্ষতি হবে সে ব্যাপারে তিনি সত সতর্ক থাকেন এবং তোমাদের ব্যাপারে অত্যন্ত কল্যাণকামী এত শুভাকাঙ্ক্ষী নবী তার সঙ্গে তোমরা এরকম আচরণ করো কুম তোমাদের ব্যাপারে তিনি সাংঘাতিক সংবেদনশীল তিনি সারা দিন চিন্তা করেন বিলেন আর যারা মমেন তাদের জন্য তিনি অত্যন্ত দয়ালু অত্যন্ত তিনি নম্র এবং দয়ালু খুবই সংবেদনশীল এবং দয়ালু রাউফ এবং রাহিম এখানে রাউফ আল্লা নন রাহিম ও আল্লা নন এখানে এই বিশেষণ হিসাবে ব্যবহৃত হয়েছে কার জন্যে নবী মোহাম্মদ সাল্লা আলিয়া জন্য এখান থেকে দলিল পাওয়া গেল আপনি কারো নাম শুধু রহিম রাখতে পারবেন অথবা আব্দুর রহিম রাখতে পারবেন যখন রহিম রাখবেন তখন দয়ালু মানুষ যেরকম দয়ালু হতে পারে ওই অর্থে ব্যবহৃত হয়েছে আর যখন আব্দুর রহিম রাখেন তখন ওই রহিমটা কার নাম হয় আল্লাহর নাম হয়ে যায় তখন তাকে আব্দুর রহিম ডাকা উচিত আল্লাহ তালা নামে যে আমরা অনেকবার আলোচনা করেছি নিরানব্বইটি যে সেফাতি নাম আছে এগুলো কোনো কোনটা আবদ ছাড়াও রাখা যায় আবার কোন কোনটা আব্দ না বলে রাখা যায় না তাই না এখন এইটা দুইটা পাওয়া গেল রাহিম নম্র স্বভাবের দয়ালু প্রকৃতির দুইটাই রাহিম কাছাকাছি অর্থ তাহলে কারোনা আব্দুর রে শুধু পারে আব্দ রহিম হতে পারে রহমানের কি অবস্থা এটা আব্দুর রহমান ছাড়া জায়েজ নাই কারোনা শুধু রহমান সাহেব কেমন আছেন এইটা বলা যাবে না রহমান কে আল্লাহ রহমান একমাত্র আল্লাহ কিন্তু রহিম মানুষ হতে পারে আল্লাহও হতে পারে তবে মানুষের আল্লাহ কি সমান রহিম কত বেশি মানুষ যেরকম তাহলে কিছু কিছু নাম আছে আল্লাহ তাল এভাবে রাখা যায় আব্দুর রহমান আব্দুর রহমানই রাখতে হবে সেভাবেই রাখতে হবে আব্দুল হাই আব্দুল কাইম আব্দুল খালেক আব্দুল রাজাক আবদুল রাজেক এগুলা সব আব্দ সারা কোনোটাই টিভিতে গেলে লোকেরা নামের আস্তে জিজ্ঞাসা করে বসে থাকে এগুলা কিছু তো অন্য সবাই করাই ভালো মদরিসের মধ্যে না টিভির মধ্যে না পার্সোনালি জিজ্ঞেস করে নেবেন তাহলে এই নবী তোমাদের কাছে এসেছেন যিনি এত দরদি তোমাদের জন্য তোমাদের জন্য এত সংবেদনশীল এত কল্যাণ কামী সেই নবী দু এরপরে তারা যদি ফেরত চলে যায় তারা যে ফেরত চলে যায় আপনার কাছে আসেনা আমি এই নসিহত করে দিলাম আপনাকে চিনাই দিলাম চিনস নবীকে তার মর্যাদা কি তাঁর শান কি তিনি তোমাদের কত কল্যাণ কামি এত কিছু বলে দেওয়ার পরে মোনাফিকরা যদি আপনার কাছ মুখ ফিরিয়ে নেয় আসেনা আপনাকে সম্মান করে না কথা রাখে না তাহলে আপনি এদের জন্য আফসোস করে আর এদের এদেরকে হারিয়ে ফেললেন এই দুঃখ কষ্টে ভোগার কোন দরকার নেই তারা যদি বড় দল অনেকেও চলে যায় আপনি কোনো কেয়ার করবেন না আপনি একটি কথা বলে দেন করলে তবুকের যুদ্ধে গেলে না সামনেও না পেছনেও যাওনি তোমাদের কারণে আমার লোক কিছু কমে গেল এগুলোর চিন্তা আপনি করবেন না আপনি আল্লাহর উপরে ভরসা করেন তাহলে এখানে বোঝা গেল যে নবী করিম সালের মাধ্যমে গোটা উম্মা দেওয়া হচ্ছে যে মুসলমানের আসল বল ভরসা সামরিক প্রস্তুতি অর্থনৈতিক প্রস্তুতি অস্ত্র ভান্ডারের প্রস্তুতি প্রস্তুতি এইগুলো বড় ভরসা না অন্য কোন জায়গায় ভরসা আল্লাহর উপরে ভরসা তো মুসলমানের ভরসা হবে তাবাক একটা বিরাট জিনিস এখন আল্লাহ ভরসা করে আবার আল্লাহ তালা বলছে আল্লাহ ভরসা করো না কোনও না এটা বলছেন নাকি না তোমাদের শক্তি যতটুকু সংগ্রহ করা সম্ভব তোমরা প্রস্তুতি নাও এটা নিতে হবে কিন্তু ফাইনালি আহ কালান ইমাম নবী এই সমস্ত ওলামা ই বলেছেন যে একজন মোমেন তার ব্যক্তিগত জীবনে মোমেনদের সামগ্রিক জীবনে যেটা প্রস্তুতি নেওয়া দরকার সাহ্য অনুযায়ী প্রস্তুতি নিতে কোনো কসুর করবে না ত্রুটি করবে না এটা নেওয়া ফরজ কিন্তু প্রস্তুতি সব শেষ করার পরে সে এখন তার মধ্যে ঢুকাবে যে আমার এই প্রস্তুতি কোনো কাজে আসবে না যদি আমার আল্লাহর সাহায্য না আসে ঠিক আছে না এইটাল এবং আসবাব উপায় উপকরণের ব্যবহার মিনস গুলো আর আল্লাহ একটা এসেছে তো আল্লাহর ফের ভরসা করা দরকার যে কোনো বিষয়ে এখন আমার উঠটা আল্লাহ ভরসা করে রেখে দিয়ে আসবো মসজিদে নামাজ পড়ার আগে আল্লাহ ভরসা আল্লাহ হেফাজত করবেন নাকি বেঁধে রেখে আসবো কোনটা করব বলেন কোনটা করতে হবে আল্লাহর ফুটল লাগবে না আচ্ছা দুইটা লাগবে তিনি কেউ আগে বাঁধ তারপরে আল্লাহ করো তাহলে মুসলমানের দুইটা লাগবে কেউ যদি আবার বলে কোন কিছু সব আল্লাহ ছেড়ে দাও তাহলে এটাও মুশকিল আল্লাহ তাহলে তো আমাদেরকে সমস্ত রিজিকের প্যাকেট তো জানলা থেকে মনে করে পাঠিয়ে দিবেন না আমাদেরকে বলছেন কাজ করো রুজি রোজগা তালাশ করো বা দানকারী তার কাছ থেকে সারা কোন জায়গায় রিজিক আসে না তো এইভাবে একটা সুন্দর মানে একটা আন্ডারস্ট্যান্ডিং থাকাটাই হচ্ছে সঠিক ইমানের পরিচয় কেউ হয়তো আল্লাহ ভরসা করে কোনো প্রস্তুতি নেয় না এটাকে বলা হয় তাওয়াকল এটার নাম তাওয়াকল না আর প্রস্তুতি নিয়ে আসবাবের উপর উপায় উপকরণের উপরে কখনো তার একই বিশ্বাস নাই তার একমাত্র বিশ্বাস হচ্ছে কার উপর আল্লাহর উপর এটা হচ্ছে হজ করতে আসত ইয়ামান থেকে অনুরাধলতা লোজানায় কিছু লোক ইয়ামান থেকে হজ করতে আসছে সাথে কোনো এই খাবার দাবার সম্বল কিছু নাই তো কাফেলার সঙ্গে তারা আসে এখন কাফেলার মধ্যে যদি একশো লোক থাকে এখন আশি নব্বই জনে তো খাবার নিয়ে আসছে আর দশজন আসছে যে আর আল্লাহ ফু তা মানে কি তখন উনি বললেন যে তোমরা আল্লাহল করছো না চিন্তা করছো মনে মনে সবাই যখন খাইতে বলবে আর আমাদের কিছু নাই আমাদেরকে তো কিছু কিছু দেবেই এই চিন্তা করে আসো নাই এইটা না হলে তা অকল তোমরা আল্লাহ তা অকল করো নাই তা করলে কিছু না কিছু সম্বল নিয়ে আসতা এইরকম কিছু লোকের উল্টা পাল্টা কথা আছে আর অনেকে তাও কোন বিশ্বাস নাই শুধু টাকা পয়সা উপায় উপকরণ আসবাবপত্র এই সুন্দর তাওয়াক্কল দিয়েছেন প্রস্তুতি নেওয়ার পরে সর্বশেষে তাওয়াক্কল হচ্ছে চূড়ান্ত পর্যায়ে এই আমি ডাক্তারের কাছে যাব হসপিটালে যাব কিন্তু আমার তো আমার রোগ হয়ে গেলে আমাকে চিকিৎসা কে দেবেন আল্লাহ তাহলে ডাক্তার কাছে ঠিক মতো আমার আল্লাহ এইভাবে নিয়ে আসছেন আর যদি আমার আল্লাহর মর্জি না হয় সেফা দেবেন না তাহলে ডাক্তার রোগও ধরতে পারবে না যখন ধরবে তখন টু লেট আর কোন ওষুধও কাজ করবে না রং ওষুধ ডাক্তারে দিয়ে দিবে ছয় মাস পরে বুঝতে পারলো যে আমি তো রং ডায়গনোসিস করেছি রং ওষুধ দিয়েছি এভাবে আমাদের প্রত্যেকটি বিষয়ে আমাদের ইমান তাওয়াক্কল থাকবে হাই লেভেলে আর প্রস্তুতি নেওয়ার জন্য যেটা আমাদের ফরজ আলাদা করে দিয়েছেন সাধ্যমত প্রস্তুতি নিতে হবে রব্না রসিন আপনি কোন রবের উপর তাওয়ারবকে যিনি আরশ আদিমের রব দুনিয়ার বাদশা রাজা বাদশাহ প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী যদি কাউকে কাছে নেয় তাকে মন্ত্রী বানাই ফেলে তার পরে করবে কি আমার আর চিন্তা নাই। সুন্দর মানুষের প্রচন্ড আত্মবিশ্বাস তখন তার সৃষ্টি হয়ে গেল কিন্তু যে মখলুক তাকে এই নিরাপত্তা দিয়েছে সেই মখলুকের তো খবর থাকবে না তার দমদাটি কতক্ষণ লাগবে তো মোমেন রবুল আসুল আদিম যিনি সবচেয়ে বড় সিংহাসন আর দুনিয়া সিংহাসনকেও আরস বলা হয় কিন্তু যিনি রব আরম যিনি রবের যিনি রব অরিজিনাল আল্লাহ কত মহান কত বড় তার উপরে তাওয়াকল করছেন তার তাওয়াকল করলে তে আর কারোর উপরে আপনার কোনো হ্যাঁ তাওয়াকল করার প্রশ্নই আসে না এবং কাকুর ভয় করার প্রশ্ন আসে না এইভাবে তাওয়াক্কল করে একজন মৌমিন ব্যক্তিগত কাজে কর্মে পারিবারিকভাবে সামাজিকভাবে রাষ্ট্রীয় পর্যায়ে মুসলিম উম্মা আল্লাহর করবে এবং প্রয়োজনীয় শক্তি অর্জন করবে এখন মুসলিম উম্মার যারা রাষ্ট্র পরিচালক তারা কার্কল করে কোন কোন বড় বড় শক্তি আছে তারা আমাদের পক্ষে আছে তারা আমাদেরকে সিংহাসনে রাখবে আর কোন চিন্তা নাই তাওয়াকল হয়ে গেছে কোন শক্তির উপরে এই রাষ্ট্রীয় ভাবে ব্যক্তিগত কি অবস্থা উপায় উপকরণের দিকে শুধুমাত্র নজর যায় আল্লাহর দিকে আমাদের নজরটা সহজে যায় না অন্য কথা না আবার নিজের কথাই বলি যে জীবনে যতবার বিভিন্ন পরিস্থিতি মোকাবিলা করেছি কতবার আল্লাহর প্রতি অকল করেছি আর কতবার অমুক তমুকের উপরে ভরসা করেছি এগুলা পরীক্ষা হয়ে যায় ইমানের যখন কোন পরিস্থিতিতে পড়ে যায় তখন বোঝা যায় যে ইমান তাওকল আছে কিনা আল্লাহর প্রতি এই সময় একটা বড় পরীক্ষা হয়ে যায় মানে অমুক রে ধরলে কাজ হয়ে যাবে এমন ধরা ধরে মাঝে মাঝে লোকদেরকে বলি যে মাখলুক এত ধরে কোনো লাভ নাই আল্লাহকে ধরেন মানুষের বিশ্বাসী হয় না তো আল্লাহরে তো দেখাও জানা শোনাও জানা কি অবস্থা ধরে কেমন ধরাও যায় না মানুষ তো পাওয়া গেছে নগদ এটাই বিশ্বাস করে বেশি কত বুঝায় এমন ভাবে আসে মানে অমুক জায়গা সুপারিশ করার জন্য বললে কাজ হয়ে যাবে ইত্যাদি তো একটু বলি কিছু আল্লাহর কাছে বলজাম্পল দেবেন্ড সমস্যা এখন মহিলা তার সঙ্গে ঘর করবে না ওকে তাকে নোটিশ দিয়ে দিচ্ছি তুমি চলে যাও এখন বলে যে ইমাম সাহেব আপনি একটু বললে কাজ হয়ে যাবে একটু ফোন করে দিবেন অবস্থায় বারোটা বাজবে তা আপনি এভাবে ধরেন আপনি আল্লাহ কে ধরতে পারেন না জান তাহার যদি যেন উঠেন আল্লাহ তালা তখন দেখে বলেন কি যে এখন আমি সবাইকে যে যেটা চাও কার কি আছে বল আমি দেবেন কিনা বলেন আল্লাহলুক কে ধরে বেশি করে এভাবে আবার কিছু আছে ওই কলেজে ইউনিভার্সিটি লেখাপড়া করে ছেলে একজন আর ভালোবাসছে এখন ভালোবাসার খবর বাড়িতে গিয়ে বলছে যে আমাকে যে প্রস্তাব দিয়েছে একটু বা প্রস্তাব দিতে চাই কোন অবস্থা অভিজ্ঞতা ঠিক তো অভিজ্ঞতা থেকে বলছি তো আবার বলে শোনো যদি খুব চাও তো আল্লাহকে ধরো তাহা সময় গিয়ে ধরো কাছে চাও এগুলো হলো প্র্যাক্টিক্যাল এক্সাম্পল যে আমাদের নিজেদের কথাই বলি অনেক সময় আমরা বিপদে পড়ি কোথায় নবী করিমাল রহস্য বলেন মানুষের অন্তর আল্লাহ দুইটা আঙ্গুল দিয়ে এমনে করে ধরা বুহা হাইয়সা যেদিকে চান আল্লাহ ঘুরান আল্লাহ আমার মা বাবার এদিকে পজিটিভ করে দাও আল্লাহ আমার স্বামীকে পজিটিভ করে দাও আল্লাহ আমার স্ত্রীকে পজিটিভ করে দাও তুমি এই হাদিসের দোহাই দিয়ে আল্লাহর কাছে বলো এই তাওয়ার খবর এই উন্মতের কাছে আছে। এই তাওয়ার খবর আর কোন উন্মতের কাছে আসে কারো কাছে নাই রব্বল আসল আদীন এই উন্মতের কাছে আছে। সব আল্লাহ সে আল্লাহর কাছে আমরা যাই না বিপদে আফদে মানুষের দাঁড়া দাঁড়ে ঘুরি এর নাম ইমান তাওয়াকর ইমানের অপরিহার্য অংশ যার তার ইমান কত শক্তিশালী তার ইমান যে ব্যক্তি সকাল সন্ধ্যায় বলে হাসবিহ তাহলে তার যত দুঃখ কষ্ট এবং সমস্যা আছে আল্লাহ সবগুলো দায়িত্ব নিয়ে নিবেন সাত বার করে পড়বে কি আল্লাহ তার সমস্যা সমাধানের দায়িত্ব নিজ হাতে নেবেন আসুন আমরা ইনশাল্লাহ এইভাবে আমল করার চেষ্টা করি ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে এরপরে ইনশাল্লাহ আমাদের তাপসিরভাবে সুরা ইউনুসের তাফসির আগামী সপ্তাহ থেকে আল্লা তালা তফ দিলে সব হানুকলিকে আসাদুল্লাহ